আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারী রহমাতুল্লা আলাইহি বলেন আমাকে মোহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলহী উবায়দুল্লাহ ইবনু আদি ইবনু ফিয়ার রহমতুল্লাহ আলাহী হতে বর্ণনা করেছেন যে তিনি উসমান ইবনু আফফান রদিয়াল্লাহ ত আল্লাহ অবরুদ্ধ থাকার সময় তাঁর নিকট গিয়ে বললেন আসলে আপনিই জনগণের ইমাম আর আপনার বিপদ কী তা নিজেই বুঝতে পারছেন আর আমাদের ইমামত করছে বিদ্রোহীদের নেতা ফলে আমরা গুণাগার হবার ভয় করছি তিনি বললেন মানুষের আমলের মধ্যে সালাতি সর্বোত্তম কাজেই লোকেরা যখন উত্তম কাজ করে তখন তুমিও তাদের সাথে উত্তম কাজে অংশ নিবে আর যখন তারা মন্দ কাজে লিপ্ত হয় তখন তাদের মন্দ কাজ হতে বেঁচে থাকবে জুপাইদি রহমতুল্লাহ আলাহী বর্ণনা করেন যে জুফরি রহমাতুল্লাহ আলাহী বলেছেন যারা ইচ্ছে করে হিজরা সাজে তাদের পিছনে বিশেষ জরুরি ছাড়া সালাত আদায় করা উচিত বলে মনে করি না